মানবতার সমাধান আলহামদুলিল <تصفيق> <تصفيق> بعد قال ইউলসলীন ابن حجر হাজার আসকরানি الله وأن أبي ثعلبت الخسني رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إنا بأرض قوم أهل كتاب أفنأكل في آنيتهم قال لا تأكلوا فيها إلا أن لا تجدوا غيرها فاغسلوها وقلوا فيها متفقنا عليه بشتبي بانجلار فيديو درشوك شروطا دوري روكات भाई बोन जे जेखने थकुना कैन सब पक्षे मुबारकबाद अपन के सुक्रिया कृतज्ञता जानिए दर्शे हदीस अपन प्रिय अनुष्ठान आबा शुरू करी अपनारा दर्शे हदीसर प्रोग्राम शुरार जमे अध्रह संगे थकबें जानबेंबें এহ অপরকালের শান্তি কল্যাণ অর্জন করবেন আসুন তাহলে আমরা আজকে আপনাদেরকে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলাইসাল্লামের অমীয় বাণী থেকে বাবুল আনিয়া অর্থাৎ বাসনপত্র সম্পর্কে যে আপনাদেরকে ইতিমধ্যে আমরা কয়েকটি হাদিস পেশ করেছি আজকে ধারাবাহিকভাবে ১৯ নম্বর হাদিস যে হাদিসটি আবু সাহলাবা আল হোসানি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হে আমরা সংস্পর্শে তাদের আশেপাশে আমরা তাদের সমাজে আমরা বসবাস করি অন্য বর্ণায় আছে হে আল্লাহ রসুল এই যে আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আশেপাশে আমরা তাদের প্রতিবেশী আমরা ওরা আমাদের প্রতিবেশী ওরা ওদের বাসন পত্রে মদ পান করে প্রিয়জন আয় যখন আমাদের হয় তখন কি আমরা তাদের ওই বাসনপত্রগুলি আমাদের প্রিয়জনে ব্যবহার করতে পারব কি না সুন্দর একটি প্রশ্ন হতে পারে প্রিয়জন তাই আল্লাহ নবী আলিসালাম উত্তরে বললেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বাসনপত্রে তোমরা খবরদার খাবে না ইদু গাহা কিন্তু যদি এমন হয় জরুরি অবস্থা হয় যার ফলে তাদের বাসনপত্র ছাড়া তোমাদের কাছে খাওয়ার সময় এসেছে তোমাদের কাছে এখন কিছু নেই যদি না পাও একান্ত তাহলে কি করতে হবে নিয়ে তাতে খাওয়া শুরু করবে তা চলবে না বরং তার আগে তোমাদের কী করতে হবে ফাগসেলু হা তোমরা ভালো করে ধুয়ে নিবে তাদের ধোয়াকেই তোমরা যথেষ্ট মনে করবে না অকুল ফিহা। হা পরে সেটাদের মধ্যে তোমরা খেতে পারবে পান করতে পারবে হাদিসটি মুত্তাফাক আলাই তথা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই দুইজনে তাদের দুই কিতাব শহীদ বুখারি এবং সহি মুসলিমের মধ্যে এই হাদিসটিকে বর্ণনা করেছেন বন্ধুগোল এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে ইহুদি খ্রিস্টানদের সংসর্বে তাদের সাথে উঠা বসা বা তাদের বাসনপত্রে খাওয়ার ব্যাপারটা পছন্দ করেন নাই কিন্তু একান্ত জরুরি অবস্থাতে সেটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে পান করা যেতে পারে খাওয়া যেতে পারে এ অর্থ নেই যে আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা এদের জভাকৃত পশু আমাদের জন্য খাওয়া হালাল আল্লাহ রবাহিন আহলি কিতাবের জবা করা পশু হালাল পশু যেগুলি আমাদের জন্য সেগুলি তারা জবা করে সেটা আমাদের জন্য খাওয়া হালাল তবে খিনজির শুকুর বা মদ আমাদের জন্য হারাম তাহলে যেটা হারাম তারা যে জবাও করে সেটা আমাদের জন্য অবশ্যই হারাম এই জন্য এই হাদিসের দ্বারা যেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা ইহুদি খ্রিস্টান তাদের খাদ্য জবা করা পশু আমাদের জন্য খাওয়া হালাল হলেও তাদের বাসনপত্র না ধুয়ে আমাদের জন্য খাওয়া জায়জ নেই হারাম কিন্তু যদি না পাওয়া যায় তাহলে জায়জ রয়েছে তবে ধুয়ে নিতে হবে যাতে করে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে তারা হারাম খেয়েছে এর মধ্যে তারা মদ পান করেছে এমনটা তাদের সঙ্গে আমাদের হওয়া মুঠেই ঠিক না পরিজনা আমাদের জন্য জায়জ রয়েছে এবং এর দ্বারা এ প্রমাণ হলো জাহালি কিতাবের বাসনপত্র এটাকে যদি পরিষ্কার করে নি এর মধ্যে পানি এর যদি আমরা রাখি বা কোনো খাদ্য রাখি তাহলে সেটা অপবিত্র হয়ে যাবে না নাপাক হয়ে যাবে না এটাই হলো উদ্দেশ্য এই বাসনপত্রের অধ্যায় হাদিসটি বর্ণনা করার তাহলে আমরা সাধারণত আমাদের কালচার আমাদের নিজস্ব যে আমাদের কৃষ্টি আমাদের নিজস্ব যে নিয়ম নীতি রয়েছে এরপরে আমরা চলার চেষ্টা করব। যারা খ্রিস্টান যারা ইহুদি যারা বিধর্মী তাদের সঙ্গে আমরা মিশে যাব না খাওয়াতে পড়াতে চলাতে উঠাতে বসাতে বিশেষ করে তাদের কোনো বাসনপত্র ব্যবহারের আগে আমরা ধুয়ে নিব যাতে করে আমাদের মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ অবকাশ না ঘটে বন্ধুগণ আল্লাহ নবী আলহিস্লাম ইহুদি মহিলা খৈবাদের যুদ্ধের পরে তাকে দাওয়াত করেছিলেন এবং এই দাওয়াত তিনি গ্রহণ করে রীতিমতো সেখানে খাওয়াও শুরু করেছিলেন একজন সাহাবাকে নিয়ে এবং ওই গোস্তের মধ্যে ভোনা গোস্তের মধ্যে ওই মহিলা ইহুদি মহিলা রাসুলকে হত্যা করার জন্যে ওই গোস্তের মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিল আল্লাহ রব্বুল্লা আলমিন তার ফেরস্তা জিবির মাধ্যমে তার রাসুলকে জানিয়ে দিলেন এবং সেখান থেকে খাওয়া থেকে বিরত থাকলেন কি একজন সাহাবি ওই গোস্ত মারাও গেলেন এর দ্বারা প্রমাণ হয় রাসুল সাল্লাম জানতেন না যদি জানতেন তাহলে জেনে শুনে কি সাহাবিকে বিষ খাই মেরে ফেললেন নিজেও সেই বিষ খেয়ে ফেললেন এবং যার ফলিতে তার মৃত্যুর আগে এই বিষক্রিয়া তাকে বারবার করে আর রাসুল সাল্লাহামকে কষ্ট দিচ্ছিল আর এই বিষক্রিয়ার কষ্টে তার বিমার বেড়ে যাচ্ছিল এছাড়াও একজন ইহুদি পুরুষ আল্লাহ নবী আলহিস্লামকে দাওয়াত করলে দাঁত তাওয়াত করেছিলেন তাহলে আহালি কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা যদি আমাদেরকে দাওয়াত করে গ্রহণ করা যেতে পারে তাদেরকে মহাব্বত করার জন্য না তাদেরকে বরং দিনের দিকে দাওয়াত করার জন্য তাদের মধ্যে আদর্শ দিয়ে তাদেরকে দিনের ভিতরে নিয়ে আসার জন্য এই জন্যই তো মহানব্বুল্লা আলমিন তাহালি কিতাবের যারা পুত্র পবিত্র যারা সাধু সুধী নারী তাদেরকে বিয়ে করা মুসলমানদের জন্য জাহেজ করে দিয়েছে জাতি করে তাকে বিয়ে করে নিয়ে এসে আদর্শ দিয়ে তাকে দিনের কথা বুঝিয়ে মুসলমানের সংখ্যা বাড়া যায় তাহলে আমরা বুঝলাম তাহলে কিতাব তাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্কের বা মশলা মাসাইল যারা অমুসলিম যারা অমুসলিম বলতে যারা শিখ করে কুফুরি করে বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা খ্রিস্টানি হুদি ছাড়া ওদের সঙ্গে কিন্তু কিছু মশলা আর কম বেশি রয়েছে এক্ষেত্রে আমরা অবশ্যই অমুসলিমদের কোনো পাত্র বাসন ব্যবহার করা আগে আমরা থেকে দেখে নিব যদি কোনো কিছু খারাপ নেই তারপরে তার আগে কখনোই যায়জ হবে না এবার আপনাদের কাছে আমরা বর্ণনা করব বিশ নম্বর হাদিস ওয়ান ইমরান মাজাদ আতীমাত এক সফরে রসদুল্লা সাল্লাম ছিলেন ওই সফরে পানি শেষ হয়ে গেল আল্লাহ নব্বী বললেন দেখো পানির তালাশ করো এরপরে কোথাও পানি নেই ওই দিয়ে একটি মুশ্রিকা অর্থাৎ সিরিককারী নারী ওইখান দিয়ে অতিবাহিত হচ্ছিল তার একটা মশক মশক বলতে ছিল আল্লাহ নবী সালাম সালাম তার ভাত ডুবিয়ে দিলেন এবং এই বরকতে পানির ফড়া ছুটতে লাগলো ওইখান থেকে অনেক সাহাবি ছিলেন তারা পানি পান করলেন ঘোড়া উঠকে পানি পান করলেন প্রিয়জনে পানি নিয়ে নিলেন আর ওই পানির ওই মুশ্রিকা মহিলার যতটুক পানি ছিল অতটুকুই থেকে গেল একটু কমলো না এবং এই মহিলা যখন গিয়ে তার জাতির কাছে চমৎকার কথা কারণ এটা ছিল মহাজী আলী সাল্লা আল্লাহনবী আলীসাল্লা মজেজা এ হাদিসের মধ্যে আমরা যেটা জানতে পারলাম যে একজন মুশ্রেক নারীর मशक के पानी नहीं आल्ला नबी आल्लासल्लम उजु गोसल प्रयोजन मिटाले एर अर्थ हलो यही पशुता अमुसलिमरा जबा कर मृत्युर हुकुमे और मृत्यु जदि है तो नापाक और नापाक जो मध्य ता पानी राखले पानी की पववित्र हो जाए क्योंकि आल्ला नबी आलिसम यश्रिक नार ওই মশকের পানি দিয়ে উজু গোসল সব কিছু করলেন এর মানে হলো এই যে সেইটা কাঁচা চামড়াকে পাকানো হয়েছে এটাকে পাকা হয়েছে কাজ পাকা যে চামড়াটা হয় পাকানোর পরে সেটা তার অপবিত্রতা দূর হয়ে যায় পবিত্র হয়ে যায় এটাই আমাদের কাছে এই অধ্যায়ে মূল উদ্দেশ্য বন্ধুগণ ছোট্ট একটি ব্রেকের পরে আবার আপনাদের কাছে আমরা ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী প্রতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রলেজি দাই অফ ইসলামেঞ্জ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 السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. بلدو قل. ابن حجار عسقر رحمة الله وبركاته. وأن أنس بن مالك رضي الله تعالى أنه أن قدح النبي صلى الله عليه وسلم انكسر فاتخذ مكان الشعب سلسلة من فضة أخرجه البخاري. أنس بن مالك رسول الله صلى الله عليه وسلم وطنتو بريو خادم جعر কথা আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি তিনি বলেন যে রসুল্লাহ পিয়ালা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে আল্লাহর যখন ভেঙে দুই পাট হয়ে গেল মহানবী মোহাম্মদ রসুল্লাহাম কি করলেন চাঁদি দিয়ে ওই ভাঙাটাকে বেঁধে দিলেন বন্ধ করে দিলেন জোর লাগাই দিলেন বোখারি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বোখারি এই বিশুদ্ধ হালিশটি বর্ণনা করেছেন এটা তারা কী প্রমাণ হল যে স্বর্ণ এবং চাঁদির পাত্রে বাসনপত্র আমাদের জন্য ব্যবহার করা হারাম কিন্তু প্রিয়জনে যদি স্বর্ণ বা চাঁদি দিয়ে কোনো পাত্র ভেঙে যায় সেটাকে যদি শিলাতে হয় বা সেটাকে বন্ধ করতে হয় বা সেটার মানে গ্যাপটা পূরণ করার জন্য সেখানে সেটিং করার জন্যে অল্প স্বল্প সোনা চাঁদি ব্যবহার যদি জোর তালি দিতে লাগে বা সিলাই করতে বা এ করতে তাহলে যা এজ হয়েছে কিন্তু এখানে আরেকটা চমৎকার কথা আমরা বুঝতে পারি সেটা হলো এই যে পির মোহাম্মদ রসুল্লাম তার জীবন তার এই দুনিয়ার জীবনে তিনি ভোগ বিলাস পছন্দ করতেন না বরং একটা পিয়ালা ভেঙে গেছে তিনি চাইলে বা বললে ওই যুগেও অনেক সাহাবাহিক রাম রাজিয়াল আনহ বা তার যারা ভক্ত তারা কিন্তু একটা হাজির করতে পারতেন বা নিজেও হয়তো কিনতে পারতেন কিন্তু কি করলেন তিনি অর্থনৈতিক ব্যাপারটাকে অত্যন্ত এখানে একটা সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিলেন যে ভেঙে গেলেই ফেলে দাও ব্যাগটু পুরানো হলেই ওটাকে বাদ করে দাও এমন নয় বরং যিনি মুরসারিন খাতামুন নবী ইন মহানব্বরমিনের সর্বশ্রেষ্ঠ বান্দা যাকে মোহানবুল্লা আরামিন বহু পাহাড় স্বর্ণবাণী দিতে চেয়েছিলেন কিন্তু তিনি এটাকে গ্রহণ করেন নাই এই দুনিয়াকে তিনি অগ্রাধিকার দেন নাই বরং তিনি আখ রাত অগ্রাধিকার দিয়েছিলেন তাই তো একটা পিয়ালা ভেঙে গেছে তার ওইখানে লাগা দিয়ে দিয়ে সিরাই করে দেওয়া বন্ধ করে সেটাই ব্যবহার করতেন তার তার কিসের মধ্যে জীবনযাত্রার মধ্যে তাই তো তার জীবনে তিনি খাওয়া নিয়ে পড়া নিয়ে চলা অনেক কষ্ট করেছেন এজন্য তিনি মনের থেকে যে কষ্ট পেয়েছেন এমন কথা না বরং মহানব্বুল্লাহ আলামিনের কাছে তাই নিয়ে শুকুর করেছেন তাই তিনি কি করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেঙে গেল ফেলে দাও পুরাতন হলো নতুন খাও পান করো অপচয় করো না মহানবুল্লাহাম অপচয় পছন্দ করেন না আল্লাহর বলেন তোমরা অপচয় করো না কারণ অপচয় শৈতানের কাজ আর শৈতান তো বড় আমাদের জন্য দুঃমন কোনো সন্দেহ নেই আমরা আমাদের বাসনপত্রের ক্ষেত্রে আমাদের চলাফেরার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে নেওয়া দাওয়ার ক্ষেত্রে সব মধ্যে আমরা অর্থনৈতিক ব্যাপারটা খেয়াল করব। এই দুনিয়ায় খেল তামাশার দুনিয়ায় এত ভোগ বিলাস আন্ধ ফুর্তি যাই রয়েছে কিন্তু পরও আপনি অর্থ নষ্ট না করে বরং এই অর্থটা গরিবের হাতে উঠিয়ে দেন সৎকার করে দেন এটা দিয়ে কত অনাথ কত এতিম গরিব রয়েছে তাদেরকে সহায়তা করতে পারেন উপার্জন করেছিলে আর কোথায় তুই ব্যয় করেছিলে এই দুইটা প্রশ্ন কিন্তু আপনাকে আমাকে করা হবে এই বন্ধুগণ মহানবী মোহাম্মদুর রসাল্লাম যিনি সমস্ত সৃষ্টির সেরা তিনিও কিন্তু এই ধরনের একেবারে সামান্যতম একইবারে নর্মাল স্বাভাবিক জীবনযাপন করতেন তাহলে আমরা এই যে বাসনপত্র অধ্যয়ে বেশ কয়েকটি মাসাল আমরা জানলাম প্রথম মাসাল আমরা জেনেছি যে সোনা এবং চাঁদের কোনো বাসনপত্র ব্যবহার করা যাবে না এতে খাওয়া যাবে না এতে পান করা যাবে না এরপর আমরা জেনেছি যে যদি কোনো পশুর চামড়া এটাকে মরেও যায় পশু যার গোস্ত খাওয়া হারাল এমন পশু হয় আর সেটাকে যদি পাকানো হয় ওষুধ দিয়ে লবণ দিয়ে বা আধুনিক নিয়মে তাহলে ওইটা অপবিত্র থাকে পবিত্র হয়ে যায় এবং ওই মশক বা ওই চামড়ার দিয়ে আমরা আমাদের জামা কাপড় বা আমাদের জুতা বা আমাদের পানির রাখার আমরা মশক তৈরি করতে পারি সেটা আমাদের জন্য জায়জ রয়েছে আরও জানতে পারলাম যে আমাদের যদি সোনা চারির কোনো প্রয়োজন হয় কুজিস জোর দেওয়ার জন্যে তাহলে সেটাকে আমরা জোর লাগাতে পারি এটা আমাদের নিষেধ নেই এছাড়া আরো জানতে পেরেছি যে যারা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের বাসনপত্র এটাকে আমাদের জাহেজ রয়েছে ব্যবহার করা তবে সেটাকে ধুয়ে নিতে হবে না ধুয়ে ব্যবহার করা আমাদের জন্যে জাহেজ নেই এই মশালগুলি আমরা কারণ আমরা যখন উজু করব গোসল করব তখন আমাদের পাত্রের প্রয়োজন তাহলে পাত্র বাসনপত্রের নিয়মগুলি আহকামগুলি বিধানগুলি যেন আমাদের প্রতি জরুরি ছিল যা এখানে চমৎকার ভাবে হাজার সংক্ষিপ্ত আলাই আমাদেরকে ইবিনের মাধ্যমে মহান নবীর সাল্লামের অমিবাণীর মাধ্যমে যিনি আমাদের কাণ্ডারি ছিলেন যিনি আমাদের কল্যাণ ও মঙ্গল চেয়েছিলেন যিনি রাহমাতুল আলম ছিলেন যিনি শান্তির দূত ছিলেন তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের বাসনপত্রের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবহার করতে পারব। এরপরে ইমাম ইবিন হাজার রহমাতুল্লাহ আলাই তৃতীয় অধ্যায় এবারে তৃতীয় যাচ্ছেন তৃতীয় অধ্যায় হলো باب ازالات النجاسه و بیانها এই অধ্যায়েটি হচ্ছে নোংরা এবং অপবিত্র দূর করা এবং তার নিয়ম কি হবে পদ্ধতি কি হবে তাহলে অপবিত্র বস্তু কি এবং এ থেকে বাঁচার উপায় কি পরিষ্কার করার নিয়ম কি পদ্ধতি কি এই নিয়ে এবার আমরা আল্লাহর নবী আরাসাত والسلامের হাদিসের আলোকে আমরা এর মাসলা মাসাইল জানব ইনশাল মনে রাখতে হবে যে অপবিত্র বস্তুগুলি আমরা এর আগেও বলেছি তিন প্রকার একটা কঠিন অপবিত্র একটা মধ্যম অপবিত্র এবং একটা হালকা অপবিত্র প্রত্যেকটি সয়স্থানে আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে পড়ার আমরা সুযোগ পাবো সেজন্য আপনাদের ধৈর্যের এবং আপনাদের আমাদের সঙ্গ দেওয়ার কামনা আমরা আপনাদের কাছ করছি এক পর্যায়ে এখানে আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে প্রথমত দুইটি আমাদের নীতিমালা মনে রাখতে হবে প্রথম হলো যে প্রত্যেকটি জিনিসের আসল হল পবিত্র এবং হালাল প্রতিটি জিনিসের মূল হল পবিত্র এবং হালাল তাহলে হালালটাকে হারাম বানাতে হলে আমার দরিল লাগবে পবিত্রটাকে অপবিত্র বানাতে হলে তার প্রমাণ পুঞ্জি লাগবে অযথা বলবেন এটা অপবিত্র এটা হালাল নয় হারাম এই বলার কারই অধিকার নেই কারণ হালাল এবং হারাম পবিত্র এবং অপবিত্র কখন হয় কেমনে হয় এর শরীয়তের বিধিবিধান দেওয়ার একমাত্র অধিকার মহান রব্বুল আলমিনের এবং তার মাধ্যমে তার প্রিয় হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে এই একটা আমরা মূলনীতি আনলাম এটা হল জিনিসপত্রের ব্যাপারে বা লেনদেন চলাফেরা এইগুলির ব্যাপারে কিন্তু এর বিপরীত হলো কি এবাদতের ক্ষেত্রে যখন আমার এবাদতের ব্যাপারে বলবো। তখন তার মূল হলো কি চলবে না হারাম করতে হলে আপনাকে দলিল দিতে হবে আপনি বলবেন এইভাবে এবাদত করবে এইভাবে করবে এইভাবে করবো জীবিত দলিল প্রথম আপনি দলিল সাব্যস্ত করুন তারপরে করুন তাহলে এবাদতের ক্ষেত্রে মূল হল চলবে না চালাতে হলে দলিল লাগবে অনেকে বলে থাকেন করা যাবে না তার দলিল কি আপনার কাছে আমরা বলবো। নাই এই দলিল এটাই হলো না করার দলিল তবে এবারত্বের ক্ষেত্র ছাড়া অন্য বিষয়ের মূল হলো চলবে না চালাবের জন্যে নিষেধাজ্ঞার জন্যে বা হারাম করার জন্যে আপনাকে দলিল লাগবে এই দুইটি মূল আমরা যদি মনে রাখি তাহলে সামনে আমাদের মাসাইলগুলি বিধানগুলি হুকুমাহাকামগুলি জানা আমাদের জন্যে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই এখানে আল্লাহনবী আসালাতাম যে অপবিত্রর কথা আমরা আলোচনা করব। এই অপবিত্র যেমন আমরা তিন ভাগ করলাম তার অবস্থার ভেদে কিছু আবার অপবিত্র দুই পর একটা হলো কি যেটা যেটার আগে আমরা আলোচনা করে এসেছি যেটা বোঝা যায় পেশা পায়খানা রক্ত দেখা যায় বোঝা যায় আর একটা আছে কি যেটা দেখা যায় না মা আনবি যার অর্থ আছে কিন্তু বাস্তবে সেটা বুঝা যায় না পঞ্চ ইন্দ্র দিয়ে ভিতরের না পাক এই জন্য মহান রবাহ আলমিন মুশ্রেকদের সম্পর্কে বলছেন মুশ্রেকরা অপবিত্র মানে এদের ভিতরটা অপবিত্র যে আলোচনার আগে আমরা করে اي شيء اپنا درقاته اي بار عمراء شرع شرع حديث المده جتے چای شتا هلوك امام ابن حجر رحمت الله علیه بولن ان انس ابن مالک رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن القمر تتخذ قل قال لا اخرجه مسلم والترمذي وقال حديث حسن صحيح انس بن مالک رضي الله تعالى عنه ترمذي بولنی تو রসুল্লা রাসাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যেই মদকে সিরকা বানিয়ে নেওয়া হবে অর্থাৎ মদ বানাও যখন হয় এটাকে পচানো হয় এটার মধ্যে একটা মাদকতা আসে এরপরে কোনো ওষুধ দিয়ে তাড়াতাড়ি যেহেতু মদ হারাম এরপরে সেটাকে হয়তো কি করা হলো ওইটাকে হালাল করার জন্য কোনো মেডিসিন বা কোনো অবস্থা সেটাকে ব্যবস্থা করে ওইটাকে তার যে মাদকতাকে দূর করে দেওয়া হলো তো যদি হালাল করে নেওয়া যায় তাহলে কি করা যাবে না যাবে না আর করে সেটা হালাল হবে না হবে না আল্লাহ নবী আলিস বললেন লা চলবে না তোমরা মদ কে শিরকা বানাই নিবে এর মাদকতা দূর করে একে মাদক মুক্ত করে এটাকে হালাল করে নিবে এই ধরনের তোমাদের জন্য কি জায়জ নেই এটা হারাম আল্লাহ নবী আলিসাল্লাম সুস্পষ্ট করে বলে দিলেন এই ইমাম তিরমিজি বর্ণা করেছেন আর ইমাম তির্মিজি বলেছেন হাদিসটি হাসানুন শাহি বাকি অংশটা সামনের পরবে আমরা পূর্ণ করবো আসসালাম थर धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्कल क्षी नन लामद के जानार तिनी एक समाद। नौन। लामे आलेद तिनी जन्म दिन कख जन्म नेंकुल्लाहद উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের